আবদুল্লাহ রাজিল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন হুনায়নের দিনে নাবি সাল্লাহ আলসালাম কোনো কোনো লোককে বন্টনে অন্যদের উপর অগ্রাধিকার দেন তিনি আকরা ইবনু হাবিসকে একশো উঠ দিলেন ওয়াইনাকেও এ পরিমাণ দেন উচ্চবংশীয় আরব ব্যক্তিদের দিলেন এবং বন্টনে তাদের অতিরিক্ত দিলেন এক ব্যক্তি বলল আল্লাহর কসম এতে সুবিচার করা হয়নি অথবা সে বলল এতে আল্লাহ তালার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখা হয়নি রাবি বলেন আমি তখন বললাম আল্লাহর কসম আমি নবী সাল্লা সাল্লামকে অবশ্যই একথা জানিয়ে দেব তখন আমি তার নিকট এলাম এবং তাকে কথা জানিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলো সাল্লাম বললেন আল্লাহ তাল্লাহ ও তার রসুল সাল্লা সাল্লাম যদি সুবিচার না করেন তবে কে সুবিচার করবে আল্লাহ আল্লাহতালা মুসা্লামের প্রতি রহম করুন তাকে এর চেয়েও অধিক কষ্ট দেয়া হয়েছে কিন্তু তিনি সবর করেছেন